সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানের যে আয়োজন করছেন যুবকহলরে তো আমার আলোচনার মূল আহ আমি সম্বোধন করি আলোচনা রাখবো তারা হইল কি যুবক বর্তমান সময়ে যুবকরা সবথেকে বেশি যে বিষয়টা লইয়া ব্যস্ত এটার নাম হইল কি ফেসবুক সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ইউটিউব অতালইয়াই লাগিয়া যুবকরা বেশি ব্যস্ত যুবকরা ব্যস্ত হই লাগিয়া যে গেমস লইয়া যুবকরা আজকে যে নামে অপসংস্কৃতি লইয়া মিউজিক ডান্স গান ডেইটিং প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা ব্যাকওয়ার্ড মানে এখন হইলে লাগিয়া রিলেশন হ্যাঁ কথা এখন কেউ ব্যস্ত এই অবস্থায় এই এলাকার যুবকরা যে উদ্যোগ নিশই যখন বিভিন্ন এলাকার যুবকরা বিভিন্ন অপসংস্কৃতি চর্চা করার এই অবস্থায় এই এলাকার যুবকরা যে এ ধরনের একটি শিক্ষামূলক অনুষ্ঠান একটা আলোচনা অনুষ্ঠান ইসলাম রে জানার ইসলামরে মানার লাগিয়া যে তারা একটা উদ্যোগ নিশইন আমরা তারা সাধুবাদ জানাইয়া এবং সতর্ক হইয়া যে এই ধরনের জিনিস যদি আপনার ইনভলভমেন্ট থাকে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 লাগিয়ে কিতাবি দুইটি আওয়ার তুমি কৌতুকুন গান আমরা বন্ধ করতাম ফারিয়ান্না সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠান প্রথম চিনি আলোচনা রাখলা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 করা যেবন দেন যে মৃত্যু দান করবা পরিচালিত করবার তাহলে ওইটা কোন পদ্ধতিতে কোন তরিকায় চিসিয়া তরিকায় নকসবন্দিয়া তরিকায় মজুদ্দি দিয়া তরিকায়নিবাজারী তরিকায় সিলেটি তরিকায় সৌদি আরবির তরিকায় ইন্ডিয়ান তরিকায় কোন মাদ কোন রসুল তরিকা হার তরিকার যে রসুল সাল্লাহামর তরিক যদি না হয় তাহলে আল্লাহ সুবহান এটার খবল কর্তা নাই আর এটা ইসলাম হইতো নাই আপনারা কি দেখুন রসুলের তরিকা সারা কি ইসলাম হইতে আলহামদুলিল্লাহ